বিসমিল্লাহ রহম্যান রহীম পরম করুন নাময় ও অসীম দয়ালু আল্লাহ্লা মেশ রসুল ফাত রাহ বুখারী সালাম ম আজকে আমার আমাদের ধারাবাহিক জুমার উদ্দিনের পরে যে আমাদের দর্শলছে হাদিসের তা হচ্ছে জানাজা সম্পর্কীয় হাদিস জানাজা সম্পর্কে সম্পর্কীয় যে সব হাদিসগুলি রয়েছে সে সম্পর্কে আমাদের আজকে দর্শন হবে জানাজা সোরা ফাতে পাঠ সম্পর্কে হাদিস যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই আমাদের দেশের অধিকাংশ মজাহদারীদের ভুল রয়েছে জানা জানাজা তারা সুরাফাতেহা পড়ে না অনেকে জায়জই মনে করে না এমন কি তাদের মক্তাদি তো পড়ে না পড়ে না এমও পড়ে না বলছে যে জানাজাতে সুরাফাতেহা নেই এই অবস্থা তাদের যার ফলে এই বিষয়টি আরো আপনাদের জেনে নেওয়া জরুরি কারণ দেশের মানুষ ভুল জানাজার সলা তাদের করেছে যার কোন প্রমাণ নেই সেটা করে আর যার প্রমাণ আছে সেটা করে না क्षेत्र उदाहरण दानी प्रमाणित कि मसाल क्यो जाना, जाना ना, ना। साना पड़े शोभान पड़े अथच कोई हादिस नहीं হুকুম রয়েছে আমল রয়েছে ই সুরাফা তেহা পড়ে না তারা হাদিস থেকে যখন আমাদের আমলগুলি দূরে হয়ে যায় মাসাইল দূরে হয়ে যায় তার বিভিন্ন কারণ রয়েছে তার একটি হচ্ছে অনুসরণ তাকলিদ যে অনেকে গৌরব করে থাকে আমরা মুকাল্লকাল্লিদ হওয়া প্রশংসনীয় না নিন্দনীয় কিন্তু তার উপরে তারা নিজেদের প্রশংসা করে গান যে আমরা মুকাল্লিদ আমরা কোন একটা মজাবে তকলিদ করি খুব ভালো কাজ অথচ খুব খারাপ কাজ আর যারা তকলিদ করেন না তকলিদে শাস্তি করে না কোন একটি মজাহের বা এমামের অন্ধন সরণ করেন না তাদের বদনাম করে তারা গায়ের মুকাল্লে দিন এটা গালি তাদের কাছে তারা মজাবি মানে মানুষের তৈরি করা মজাহ মানে না কিন্তু রসুল্লাহ নাজল করা মজাব অবশ্যই মানে রসুল্লাহ নাজল করা মজাব আল্লাহ নাজল করা মজাহাব যদি কেউ না মানে তাহলে মুসলিম নাই আর সেটা হচ্ছে কোরআনার মজাব কেউ নামে মুসলিম হইতে পারবে না সম্পর্কে দুটি হাদিস একটি হাদিস আর একটি কারণ জয়ীফ হাদিস হাদিস আছে সেই জন্য দলিলের জন্য জরুরি নয় তবে হালকা জয়ীফ হলে সমর্থক হিসাবে পেশ করা যেতে পারে যা বে রোজি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি এসছেন চারটা তকবির দিতে এটা হচ্ছে প্রসিদ্ধ আর তকবিরের সংখ্যা সম্পর্কে গত সপ্তাহের আগের সপ্তাহে যে ছিল তাতে আশা করি আলোচনা হয়েছে ঠিক না সুতরাং সেটা আবার ফেরাচ্ছি এর ওপরে আমল অধিকাংশ অলমাইক্রান্ডে চলে আসছে সুতরাং এর বিপরীত পাঁচ তকবির ছয় তকবি সাত তকবি হাদিস থাকলেও সেগুলি আমল করে নতুন কিছু আপনি আমল করা শুরু করলেন আর লোকেরা অবাক হচ্ছে কিছুই জানে না অজ্ঞতা তাদের মধ্যে এই সব জানেই না তারা এরকম কাজ করবেন না তবে যদি কখনো কেউ জানিয়ে দিয়ে যে আজকে আমরা পাঁচ তকবীর পড়ব মুসল্লিদেরকে জানিয়ে দিয়ে পাঁচ তকবীর বলে কোন অসুবিধা নেই আর সেখানকার লোক এদের মধ্যে গোড়ামিও না থাকে হ্যাঁ হাদিসা আছে তখন মেনে নিব ঠিক আছে পালন করবো কোন অসুবিধা নেই রসর উল্লা সাহ আমাদের জানা যায় চার তকবীর পাঠ করতেন বলছেন ফাতেহাতিল কিতাব আর সুরা ফাতিহা পাঠ কর ফাতেুল কিতাব সুরা ফাতেহার নাম কিতাবের শুরু মানে আল কোরআন এর আল কিতাব কোরআন করিমের প্রথম যে ফাতিহাতুল কিতাব বলা হয় আল ফাতিহা বলা ফাহ শুরু আল্লাহ আকবর বলার পরে কি পাঠ করতেন সুরায় ফাতে পাঠ করতেন আহু শাহ ইমাম শাহমৎ হাদিস টি বর্ণনা করেছেন বিস নদিন দুর্বল সনদে হাদিসের সনদ حافظ بن حجر رحمۃ اللہ علیہ کے پاس زعیف۔ তারপর তিনি নিয়ে এসেছেন জানিয়ে দেওয়ার জন্য যে এই মর্মে একটি জঈফ হাদিস আছে। হাদিস সম্পর্কিত ভাষ্যকার شیخ আল বাসসাম মক্কা আল বড় একজন সিনিয়র কাজী জজ। তিনি বলেছেন আল হাদিস জঈফ হাদিস আসলই জঈফ। قال المؤلف رحمه الله شعبہ কেন জঈফ বলেছেন যে لان فيه ابراہیم ابن আবি আল আসলামی وهو متروک। এই হাদিসের সুত্রেম বিন আবি আল আসলামি আসলাম গোত্রের আবু একজন বর্ণনাকে ছেড়ে দিয়েছেন তার হাদিসকে ছেড়ে দিয়েছেন খুব বেশি দুর্বল যেই ব্যক্তি হাদিস বর্ণনা করতে গিয়ে খুব বেশি ভুল করে থাকে তার ভুলের পারসেন্টেজ অনেক বেশি এইরকম রাউি কে বননাকারী কে কথা নেওয়া যাবে না একশো টাতে যদি ভুল হয় তাহলে ওর বক্তব্য বাকিটা নেই ভাস্যকার বলছেন যে এই হাদিসের এর যে বিষয়বস্তু হচ্ছে কি সোরা ফাতে পাঠ করা ও মানা হাজ হাদিস আলিওম মুসলিমরা কিন্তু এই হাদিসের যে ভাব অর্থ অর্থাৎ বিষয়বস্তু মাসালা এর ওপর মুসলিমদের আমল রয়েছে তার মানে অধিকাংশ মুসলিম পড়ে ব্যতিক্রম হানাফি মজাহের ভাইরা এই জন্য ইমাম ইবিন আব্দুল বার রহমতুল্লাহ ইবিন আব্দুল বার তিনি আন্দুরুস ইস্পেনের আলম ছিলেন এবং তিনি মালিকি মজহাবের একজন ছিলেন তিনি বলছেন যে এর উপর ইজমা হয়ে গেছে আল আরবাহাফিল চারটি বিষয়ের উপর ইজমা ঐক্যমত হয়েছে ফোকাহ আর ফোত মুফতিদের বিভিন্ন শহরে পরের হাদিসটি দেখি যে হাদিস টি সহিফিন আবদুল্লা বিন অফ থেকে বরিতেন আবাসিন আল্লাহ জানা আমি আব্দুল আব্বাস আনহমার পেছনে একটি জানাজার সোলাত আল্লাহ মানে আল্লাহ জান একদি করলাম ফারা ফাতে আব্দুল আব্বাস রাজিয়াল প্রখ্যাত সাহাবি রসুল্লাহ খুব কাছের মানুষ আত্মীয়তার দিক থেকেও দিন শিখার দিক থেকেও হ্যাঁ জি আব্দুল আব্বাস আল্লাহকে রসুল্লাম বিশেষ একটি দোয়া দিয়েছিলেন দিনের জ্ঞান সম্পর্কে কোরআনের জ্ঞান সম্পর্কে আল্লাহ যেন তাকে স্পেশাল বিশেষ কোরআনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান ফিক দান করেন আল্লাহম আল্লেমহুল কিতাব ও ফ্কে হুফিদ্দিন আল্লাহম আল্লাহ তাকাফক হুফুদ্দিনের আল্লাহ তাকে তুমি তাও মানে মানে তফসির ও কহলেহিত মহান আল্লাহ এই বাণীর তাওল মানে যে কথাটি আছে এই কথাটা যেখানে পৌঁছাচ্ছে মানে नंदन सेलाफे विपरीत दूर अर्थ ने अर्थ व्यवहार होता है যেমন আল্লাহ দূরের অর্থ আর আরবিহারা আল্লাহনের বিরোধিতা সুতরাং এটি হচ্ছে গুমরাহী এই তাল হচ্ছে গুমরাহী ইয়াদুন মানে হাত এটা কাছের অর্থ আর ইয়াদ মানে ক্ষমতা এটা দূরের অর্থ অনেক দূরের অর্থ অমোক ও নেতার অমোক সন্ত্রাসীর এই কোনে হাত আছে হ্যাঁ অমোক দেশের এই ঘটনায় হাত আছে বলছি না হাত আছে মানে কি মানে ক্ষমতা চালিয়েছে তার হ্যাঁ ষড়যন্ত্র আছে মানে ক্ষমতার অর্থে কৌয়াতের অর্থে কুদর এটা হচ্ছে অর্থ আল্লাহ রব্দুল্লা আলমিনের ক্ষেত্রে এই অর্থ সালাফিস করেনি ইয়াদ মানে হাত হয় হাতি করেছেন তারা কেউ হাত মানে কুদরুত কুদরতি হাত হাত মানে কৌয়া ক্ষমতা এই সব অর্থ করেনি সুতরাং গুমরাহি এই তাও হারাম আব্দুল আব্বাস হাদিস রয়েছে একটু জোরে পড়েছেন মাঝে মধ্যে একটু জোরে করে জোরে মানে জোরে তেলা নয় ভাস্য বলছেন কারণ আরেকটি হাদিস আবার পড়ে শোনা আপনাদেরকে আবু ওমামার রাজি আল্লাহ তালা যাতে করে যারা অজ্ঞ কারণ জানাজা তো সব সময় পাচক তো আমাদের মতো হয় না জানাজা কি হয়তো বছরে একবারই পড়েছে কয়েক বছর পরে জানাজা পড়ার সুযোগ আছে গেছে কি পড়তো আই কন্তবিরের পরে ঠিক না হতে পারে না পারে না এই তালিমের উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি আকবার বলার পরে সোরা পড়তে গিয়ে একবার করে একটু বেরিয়ে গেল একটু আওয়াজ হচ্ছে কি যে লোকেরা শুনতে পেল জানতে পারল যে হ্যাঁ কোন তকবীর কি পড়ায় হয় এইরকম শুধু সোরাফা তেয়ার ক্ষেত্রে নাই যখন আহ সালতে ইব্রাহিম দুরুদ পড়বেন যখন জানাজার দোয়া পড়বেন এই যদি মাঝে মাঝে একটু প্রকাশ করা হয় তাহলে এতে সুবিধা রয়েছে যারা জানে না তাদেরকে জানানোর একটা ভালো কাজ হবে তালিম দেওয়া উদ্দেশ্য হবে তাই বলছেন আব্দুল করে জানতে পারো তোমরা আমি একটু কেন লেতা আলম যাতে তোমরা জানতে পারো আন্নাহা সন্না যে এই সুরা ফাতেহা পড়া হচ্ছে সন্ন্যাহ হাদিসের সুন্নত এটা ফেকার সন্ন্যত না সাহাবাহিক আমরা বোঝা গেছে তারা ফকিদের যে ফরজ মুস্তাহাব এইগুলি ভাগ কোন হাদিসে পাবেন না হাদিসে কোন হাদিস হদিস পাবেন না সালাফে সাল সাহাবাহ কিরাম এটা হুকুম কি এটা ফরজ হবে মহাদিসের টার্ম আলাদা আর ফিদের টার্ম আলাদা ফকিদের টার্মে পরিভাষায় সন্নাত মানে যেটা ফরোজ অজেবের বিপরীত সেটা হচ্ছে ফরোজ অজেব নয় ভাষা কিন্তু কোরআন হাদিসের ভাষাই হচ্ছে সাহবাই কেরমদের ভাষা হচ্ছে সন্ন্যত মানে রসুলের তরিকা আদশ। সেই সন্ন্যতটা ফরজ হয়ে যেতে পারে আবার সন্ন্যত হইতে পারে শরীয় সম্মত তরিকা এটাও হইতে পারে তো এখানে লেতা আলাম আন্নাহা সন্না থেকে কখনোই হাদিসের শব্দ আর ফেকাতে নিয়ে ফিট করবেন মাসলা হারাম আর এইটা হারাম কিন্তু একটু সতর্কতা মূলক এটা নাজায়ুজ পার্থ কাছে না ফেতার কিতাবে এটা জায়জ নয় এটা হরমু এটা এখন এই হাদিসে যে সন্নত কথাটি ব্যবহৃত হয়েছে এটা কোন সন্নাত এটা ওয়াজিবর সন্ন্যাত নাকি ফোকাহের ঐ সন্নাথ যে সন্নত মানে পড়লে ভালো সুরা না পড়লে কোন দোষ নেই নামাজ হয়ে যাবে আর যদি ওয়াজেবাই তাহলে সুরা ছাড়া নামাজ হয় না যেমন অন্যাজ হয় তাদের নামাজ হয় না ওই রকমই জানাজা নামাজ এই ক্ষেত্রে অনেক দিমত ইয়েছে ওয়াহিক সোনান বোখারি হাদিস তো শুনাইলাম তাই না ইবিন আব্বাসের আমল এবং বললেন যে তাহলে ইবনাম শুধু থাকল না রসুরামা থেকে বলছেন তিনি আলাদ জানাজ নামাজ পড়ার ক্ষেত্রে সন্ন্যতির তরিকা হচ্ছে মানে রসুলের তরিকা হচ্ছে হাদিস আবুবামা সাহাবি বর্ণনা করছেন তার মানে রসুলের তরিকা হচ্ছে হার নাম কোরআনের মূল হচ্ছে সুরেফাতেহ এই অম্মুল কোরআন পড়তে হবে মোহাফাত পাঠ করবে মজার কথা শুনেন এ মুজাহিদ প্রিম সাহাবাই কেরামকে জিজ্ঞেস করছি ফটুয়া তারপর অন্য সোরা লাগবে কিনা সেটা পরের বিষয় জানাজাই তেলা পাঠ করা সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি ফাকুল্লহম কাল এ ১৮ জন সাহেব সকলেই তারা বলেছেন ইউ করা ও পড়তে হবে পড়া লাগবে পড়া লাগবে ভাষ্যকর্তায় বলছেন যে আল্লাহ আলাহ উজুবাহ উলা। এই যে দলিল বললাম তিনটি হদিস এটা দুটো সহি আর তারপরে আঠারো জন সাহাবাই কেরাম ফতুয়া আর বলছেন যে এর সমর্থক আরো বেশ কিছু হদিস আসার রয়েছে আসার সাহাবাই কেরাম উক্তি অথবা আমলকে বলা হয় যদিও ব্যাপক অর্থে আসার হাদিস কে বলা হয় এই জন্য আসার থেকে বলা হয় আসার মানুহাদিস আসার মানু হাদিস আর হাদিস মানুহাদিস যদি হাদিস শব্দটি আরো ব্যাপক কোরআন কেউ তো বলছেন যে বেশ কিছু সমর্থক দলিল প্রমাণ রয়েছে যেগুলি প্রমাণ করে যে সুরা ফাতেহা পাঠ করা জানা যায় প্রথম তকবীর পরে ওয়াজিব তাহারিমা দিয়ে সুরা ফাতে শুরু করে দেবেন না আর কিছু পড়া লাগবে বলছেন যে বিসমিল্লা পড়ে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে এটা ভিন্ন ফাতিহার সুরাফা ফাতিহার সাতটি আয়াতের অন্তর্ভুক্ত নয় কিন্তু সুরাফা ফাতিহার সাথে সাথে সুরা বিসমিল্লা পড়তে হবে মন কথা তো আউজবুল্লাহ শৈতান বিসমিল্লাহ করার পরে সেই দোয়া জানা যায় নাই কোন প্রমানিমা আর তারপরে আউজ বিয়ানি তারপরে বিসমিল্লাহ তারপরে সুরাফা পাঠ করবেন্লাহ সম্পর্কে বললাম তারপর নামাজের শুরুতে দোয়া পড়া আল্লাহবাহিনী হোক অথবা ইন্নি অনকাই হোক এই দুয়া অধিকাংশ আল্লাহ ফোকাহা বলছেন লাইস্তফতা হবি পড়া যাবে না পড়তে হবে না আগের পরের সমস্ত অধিকাংশ জমুর অধিকাংশ আলমা মত যে সানা পড়া নেই ইস্তেফতার দোয়া পড়া নেই আর সুরা সুরা মিলানো নেই আল বদরু তাম একটি কিতাব রয়েছে সে হাদিস ও দলিল এই হাদিস স্পষ্ট প্রমাণ পড়া জানিব আলাহা লে আন্নাল মুরাদামিনা সোনা এই যে সন্না শব্দ আব্দুল আব্বাস হাদিসে বর্ণিত হয়েছে সোনা মানে সন্নাতুলের আদর্শের বিপরীত পরিভাষা না ফোকাহাদের যে পরিভাষা এটা পরে এসেছে আর নবী সাল্লামের সাহাবাহিক উক্তিতে যে সন্না কথাটি এসেছে তার মানে রসুলের আদর্শ সালাহাম আবু হানিফা মালিক থেকে বর্ণিত আবু হানিফা মালিক ইমাম আবু হানিফা মালিক রাহেমুল্লাহ তারা বলছেন সুরা ফাতে পাঠ করা হচ্ছে সুননাথ ফিকার ভাষায় সন্ন্যত নয় অজিব ফরজ নাই ও মাহাবুল হানাফিয়া আর হানাফিদের মজাহ হচ্ছে অনেক সময় হানাফিদের উক্তি থেকে দূরে চলে গেছে আর কারির হানাফিদের মত হচ্ছে শোনেন বলছেন যে সানা পড়তে হবে এদের কাছে সানা কি করতে হবে পড়তে হবে আর সুরা ফাতে পড়া জায়জ না। নহই জায় ইম রহমতুল্লাহ এর ফতুয়া এই ক্ষেত্রে অন্যদিকে চলে গেছে তিনি ওয়াজেব বলেন নাই ইবনুল কাইম রহমতুল্লাহ তারপাল তিনি উল্লেখ করে কালা শেখ আমাদের শেখ বলতেন ওয়ালা তাজিবুল জানাজা জানাজার নামাজ সুরা ফাতে ফরোজ না ইবাল সেটা হচ্ছে মত যদি আমরা মোকাল্লেদ যদি আবুানিফা শাহি মালিক আহমদের না হওয়া যায় তাহলে একজন মহাকে গবেষক মানুষ তার আমি পি বলি এটাকে ও বলবো না এটাই মত কিন্তু শেখ বাসাম এ মারামে ভাষ্যকার বলছেন যে প্রথম উক্তি যেটি বললাম যে ও সুরাফাতে পড়া কি তাহলে কখনো না এক নম্বর কথা কেন অধিক সতর্কতা মানে পড়বেনি আপনি নামাজটার হেফাজত হলো কারণ নামাজ নাও হইতে পারে যদি না হয়তো কাল কেমতে কোনো কাজে আসবে না নামাজ আপনার জবাব দিত আল্লাহর সামনে আর দুই নম্বর কথা ফাদিল্লা দলিল গুলি মজবুত সরা ফাতেহা পড়া দলিল মজবুত সুতরাং আঠারো জন সাহেবের ফতুয়া নখল করলাম জাহিদ রহমত উল্লা জানাজা ফাতেহা জানাজ এরপরে জানাজার দোয়া জানাজা দোয়াগুলি রয়েছে অধিকাংশ মুসলিম ভাই বোনেরা আজকাল জানাজার দোয়া গুলি মুখস্থ করেন মুখস্থ করবেন জানাজার দোয়া যদি বিশেষ করে বোনেরা যদি জানাজায় নাও হন আমাদের দেশে যেমন এখানে যারা মক্কামুদ্দিন আসছেন ওদের তো জানাজায় শরীখ হতে হচ্ছে নাও যদি শরীফ এই দোয়াগুলি এত সুন্দর বা বাইরে নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য মুসলিম ভাই বন্ধের জন্য যে কোনো সময় দোয়া করবেন যে জানাজার দোয়াগুলি জানাজার ভিতরে করতে হবে যে কোনো সময় দোয়াগুলি করা যেতে পারে যে কোনো সময় বাড়িতে বসে বসে করা যেতে পারে জানাজার দোয়া সম্পর্কে হাদিস পড়ি قال من من كما من له عنه ফি من মালিক وزوجا আফিহ من زوجه وادخله খেলে ووقه খিল القبر وعذاب النار तौह है। शुंदर दुआ। शुंदर दुआ करी प्रकाश जा, करा एक, कर एक जोरी বলছেন যে আমি আকাঙ্ক্ষা করলাম যে হাই যদি আজকে এইতাম আর মোবারক তার মোবারক আমি ভাষ্যকার উল্লেখ করেছেন তার এই সারহাটা রসলাস্লাম জানাজার নামাজ পড়ালেন কোন এক জানাজা এই ফাহাফেসি তার দোয়া আমি মুখস্থ করেছি যারা যত বেশি হইচে থাকে যারা গ্রামে গঞ্জে বাস পরে শহরের লোকের তুলনায় তাদের ব্রেন বেশি ফ্রেশ এটা পরীক্ষিত জিনিস আমরা মোদী ইউনিভার্সিটিতে সারা বিশ্বের ছেলে ওখানে লেখাপড়া করে আমাদের সাথে একশো বিশটি দেশের ছেলেরা ছিল দেখতাম যেগলি একজন আফ্রিকান ছিল ক্যামিরনের আমার ক্লাসমেট একবার পড়লে মুখস্ত একবার পড়ে আর পড়ত না আশ্চর্য হয়ে যাবে দেশ তো আমরা নিজেদেরকে মনে অনেক ভালো কিন্তু এখানে এসে বোঝা যায় যে সারা বিশ্বের যখন প্রতিযোগিতা চলছে তখন দেখা যায় যে কার কত ব্রেন ফুল আলেম হয়ে যান না কেন আপনার চাইতে আর আপনার চাইতে বড় ব্রেনি আর আপনার চাইতে বড় যজ্ঞ অনেকে আছে সুতরাং নিজেকে অথক ও যোগ্য মনে করবেন না নিজেকে সবসময় ছোট মনে করবেন আল্লাহাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমাকে আল্লাহাক তৌফিক দান করেন বরং প্রথমে আল্লাহর নিজের থেকে নিজের ইসলা করা তৌফিক দান করেন রসুল্লাহ রাখা। আফ এবং তাকে ক্ষমা করে দাও আফাফু আফা ইয়াফু যখন বলবেন নাস তখন ক্ষমা করে দাও আর আফা ইউ আফি তার মানে নিরাপদ রাখো আজাব থেকে বিপদাবোধ থেকে আপ্যায়ন করো খালাহ তার প্রবেশ স্থলকে কে তুমি প্রশস্ত করো তার প্রবেশ স্থল মানে কবর যেখানে এখনি তাকে দাখিল করে দেওয়া দেওয়া হবে তার কবরকে প্রশস্ত বারাদ আল্লাহ তাকে ধুয়ে দাও তার গোনা দাও তার বৃষ্টির সাথে পাথর হয় ওই পাথরটাকে বারাদ বলা হয় রায় জবার ফাঁটা দেন তো বারাদ মানে হয় পাথর বর্ষণ বৃষ্টি সবাই আর যদি বারদ বলেন রায়ে জজুম দিয়ে তাহলে ওর মানে হয়ে যায় शीत ठंडा ठंडा हर जी हार्थ हार मान गरम ठाण्डा इमाम बर्णना करम पानी दिए धुईले कपड़ चुपड़ बीसकार ठीक है গরম পানিতে কাপড় দেন হ্যাঁ শার দিয়ে গরম পানিতে দেন বেশি পরিষ্কার হবে না ঠান্ডা পানিতে বেশি পরিষ্কার হবে ঠান্ডা পানিতে কখনো পরিষ্কার হবে না এগুলি কেন বলবেন কেন ওটাও বড় শিলাবৃষ্টি তো এইগুলি কেন বলবেন হার রে বলতেন বিলমাই শাক হ্যাঁ গরম পানি দিয়ে ধুয়ে কথা বলতেন কেন বললেন না রহস্য বলতে পারেন যে গরম পানি গরম ঠিক না আর এই পাপের যে অনিষ্ট এই অনিষ্টকে দূর করার জন্য ঠান্ডা পানি উপযোগী বরফ হচ্ছে উপযোগী গরম পানি উপযোগী না গরম দিয়ে গরম দূর করা যায় না ঝাল খেয়েছেন হ্যাঁ বোঝা গেছে আর মুখে ঝাল আর তারপর গরম চাষ শুরু করে দিল কেউ করেছেন এরকম একবার পরীক্ষা করে দেখছেন হার বলে এটা এটা আর ঝাল আমরা বলি ঝাল আর আরব হার হার মানে হিট গরম হার মানে গরম তো ই মরিচকে ঝাল মরিচের হার মাররা হার খুব গরম কেন হার বলে আল্লাহ গনাসমূহ থেকে তাকে পরিষ্কার পরিছন্ন করে দাও কামা ইমাদ্দ কোন করে রেবায়তে রয়েছে কামা নাক সব আবিয়া মিনাদ্দ আর এই ভাষা দিয়ে দোয়া এই শব্দগুলি বাক্যগুলি আর জানাজার দোয়া তো এসছে কামায় যেমন সাদা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মিনা দানাস ও আব্দুল হুদারান দারি আর আল্লাহ घर छोड़ी चाहते भलो बाड़ी तरह हिसाब से बदले दान कर दान करो जाना जीवन दान करो कबरे जान्न दान करो दुनिया शांति चाहते बड़ शांति रही नेक लोक देर जन चिंता नहीं मारा गु हानी तो मन करी भलो मानुषर जन दुनिया थार चाहते आखिरते चले जाओ अनेक भलो কখন হা হুতাশ করবেন না কারণ ওখানে চলে গেলে আমার এখানকার সুখের জীবন চাইতে বেশি সুখের জীবন পাবেন আল্লাহ যদি আমার মধ্যে ইমান এবং নেক আমল থাকে ঠিক না তাহলে আপনার তো লাভ তারপর আপনি ভাবছেন যে আমার আপন জনকে ছেড়ে চলে যাব আপনি স্ত্রী ছেলে মেয়ে ভাই বেড়া দোর আত্মীয় স্বজন এই বন্ধ মহল কত ভালো মানুষ ভালো মানুষ রয়েছে আর তাদের সাথে আমার ভালোবাসা রয়েছে এইসব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বড়ই তিক্ততা বড়ই কষ্টের বিষয় আপনি সামনে আর একটা জিনিস রাখেন আপনার যে চলে যেত আল্লাহর ফয়সালে চলে যেতে হচ্ছে সামনে রাখেন যে আমি এখানে যদি আমার ছেলে মেয়েকে ছেড়ে যাই তো আমার বাপ মাকে পাবো আমার দাদা দাদিকে পাবো আমি আমার অনেক আত্মীয় স্বজন আল্লাহ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মতদান করেন আলহামদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ হাল। কিন্তু যখন মাথার বোঝা চাপিয়ে নেবে যে হাই মারা যাবো সবকে ছেড়ে চলে যাবো খুব ভালো আলহামদুলিল্লাহ ও আহলান খেরামিন আহলিহি এবং তাকে পরিবার দান করো তার দুনিয়ার এই পরিবারের চাইতে ভালো উৎকৃষ্ট পরিবার কোন দিক থেকে একটা হচ্ছে একটা হচ্ছে আইনের দিক থেকে একটা হচ্ছে গুণের দিক থেকে আইন মানে ব্যক্তি হ্যাঁ আল্লাহ তার যে দুনিয়ার বিয়েছে তার চাইতে ভালো স্ত্রী দান করো ব্যক্তির দিক থেকে হ্যাঁ গুনের দিক থেকে নয় তার মানে হুরাহিন তাকে দান করো হুরাহিনা দুনিয়ার স্ত্রী যতই ভালো হোক না কেন যতই নেক হোক না কেন যতই সুন্দরী হোক না কেন গুনের দিক থেকে আহ আল্লাহ তাকে তার দুনিয়ার যে পরিবার ছিল যে অবস্থায় যে গুণে এই গুনের চাইতে অনেক ভালো গুনের স্ত্রী তাকে আখেরাতে দান করো दुनिया स्त्री छो खटो स्त्री छो तार कलो स्त्री देखते भलो छा स्त्री आख लाख चरित्र भलो छा माझे मध्य कष्ट दगड़ा करतो इत्यादि हाँ मनोमाल्य हईत तीक्तता हईत शारीरिक आभ्य समस्त रकम खराब गुणगुली के भल गुण रूपान्तरित दीबें स्त्री थे अपन साथ ही क्योंकि अल्लाह रबुल आलमीन ताके सुंदर बनिए दीबें हाँ সুন্দরী শোন সুন্দরী বাড়িয়ে দেবেন আপনার শুধু কেন আর কেন আর কেন শোকজ করতে হবে বাড়িতে আসলে শুধু শোকজ করো কারণ বয়ান করো কোথায় ছিল তুমি বয়ান করো হ্যাঁ কাকে টেলিফোন করছিলে বয়ান করো কি করছিলে তুমি বয়ান করো তো মুসিবত সব কথার জবাব দিতে হবে তাকে তাকে ভালো স্ত্রী এই স্ত্রীটাকে ভালো করে দাও এই তাহলে এই একটা অংশে তার যেন হুরাইনের দোয়া করলেন আর তার স্ত্রীটা যেন ভালো হয়ে যায় এই দোয়া করলেন আর ভালো আল্লাহ বানিয়ে দেবেন ভালো আল্লাহ বানিয়ে দেবেন ও আদেল হল এবং তাকে জান্নাতে দাখিল করো আর একটা হচ্ছে আজাব দুটো আলাদা জিনিস ফিতনাতুল কাবর হচ্ছে জিজ্ঞাসাবাদ কবর এ মুন কান্নাকে এসে জিজ্ঞেস করবে এটা হচ্ছে ফিতনাথুল কবর মান তোমার রব তোমার প্রতিপালক কে ছিল মা দিন ও ব্যক্তিকে দিন কি ছিল করিও। যেন জবাব দিতে পারে হা লাদি না করে হ্যাঁ মুনাফিকদের মতো কাফেরদের মতো মুশ্রিকদের মতো আর তারাই হাঁ হাদরি করবে যারা কাফের মুশ্রিক মুনাফিক আর হলে তাদের অনুসারী তাদের ভক্ত আর যারা রসুল অনুসারী কিছু ঘাটতি থাকলেও যদি জান্নাতে যাওয়ার মতো কাজ করে যেতে পারে তহিদ ঠিক থাকে পাচক ঠিক থাকে আর কাবিরা গোনা থেকে বেঁচে থাকে আর কিছু থাকে আল্লাহ রব্লাফ করবেন আর জবাব দিতে পারবে। পারবেন কবর ফিতনা থেকে তাকে রক্ষা করো ওয়া আজাব নার আর জাহান্ন আজাব থেকে শাস্তি থেকে তাকে রক্ষা করো মুসলিম হাজি সাই মুসলিমের অন্য রেবায় রয়েছে ওয়াকিহি আজাব আল কাবর নার। এরকম রয়েছে কবর আজাব থেকে এবং এমনি পড়তে থাকেন দোয়া করেন যে সন্নত নামাজ গুলি পড়ছেন তাহত নামাজনত নামাজ পড়ছে ওতে শেষ দা লম্বা করে দোয়া পড়েন আল্লাহ ফেরু বাহু লহুকে লহুম করে দেন তাহলে সে সমস্ত মমিনতা যেন দোয়া বহু বচন করে রসুর যখন কোন জানাজার সাল তাদের তখন বলতেন এই দু হাইয় না হে আল্লাহ ক্ষমা করে দাও আমাদের জীবিতকে আমাদের জীবিত মানে মুসলিম বিশ্বের যে কোনো জীবিত যে কোনো মুসলিম জীবিত মানে আমাদের জীবিত না আমাদের বংশের জীবিত না আমাদের দেশের জীবিত না আমাদের তমমের জীবিত না বোঝা গেছে লেহাইয় না মানে লেহাইয় মুসলিম মুসলিম যত জীবিত রয়েছে ইসলামের অবস্থায় নর নারী সকলকে তুমি মাফ করে দাও মৃতদেরকে মাফ করে দাও মোমেন থেকে শুরু করি তাদেরকে মাফ করে দাও কত ব্যাপক হয়েছে আর যারা আসতে পারেনি অনুপস্থিত আছে তাদেরকেও তুমি মাফ করে দাও বা যাদের জানাজা নেই যেমন বোনেরা মহিলারা তাদের জানাজা নেই বাড়িতে বাড়িতে আছে তারা অনুষ্ঠিত তাদেরকেও তুমি মাফ করে দাও সব হ্যাঁ চিন্তা কত ব্যাপক ও সোটোদেরকেও মাফ করে দাও না আর আমাদের বড়োদেরকে মাফ করে দাও আমাদের পুরুষদেরকে মাফ করে দাও নারীদেরকে মাফ করে দাও মুসলিম নর সকলকে মাফ করে দাও আল্লাহ তাহ্না হে আল্লাহ আমাদের মধ্যে থেকে যাকে বা যাদেরকে তুমি এখনো জীবিত রেখেছ বা জীবিত রাখছি আলাল ইসলাম তাদেরকে জীবিত রাখো ইসলামের ওপর যাতে করে ইসলামের ওপর থাকে না হয় ইসলাম ফেলে। ইসলামের ওপর তাদেরকে বাঁচিয়ে রাখো থেকে কি তুমি মৃত্যু ঘটিয়েছ যাদেরকে তুমি মৃত্যু দান করেছো যাদের আত্মাগুলি তুমি গ্রহণ করে নিয়েছো তাহ আতাগুলি গ্রহণ করেন সুরেজুমারে রয়েছে ওখান থেকে তাওয়াই ফত আফ আল আলী তাদেরকে ইমানের ওপর মৃত্যু দান করো যাতে করে তার ইমানের উপর মারা যেতে পারে চিরকাল ঝান্নানি থাকবে আর ইমান আসল ইমানটা যদি ঠিক থাকে আসল ইমান মানে শুধু লাই রাহিল না লাই রাহিল বাস্তব সাথে কেউ যদি মারা যেতে পারে আর ভুল যদি থাকে তো যদি কবর আজাব পেয়েও মাফ হইল না আর হাঁসের মাঠে সাফা হাত না জাহার নামে চলে গেলো জাহান নামে কিছু কাল দীর্ঘকাল জলে মমিন মাহেদ নামাজি যদি সারাবিও হয় যে কোনো ইসলাম ভঙ্গ না হয় যেন হয় হালাল না মদ কে হালাল মনে করেন না শুকুর কুকুরের বস্তুকে হালাল মনে করেন না কিন্তু এইরকম বহু অপরাধ করেছে আরাম সে অনুতপ্ত অনুতপ্ত সে দুনিয়াতে পারে তাহলে তবা কল্যাণ সংশোধন করতে পারে আর যদি বিনা তবই মারা যায় আর কবর আজাব সাফায়ে নামে জ্বলে জলে আল্লাহর রহমত পরে হবে বা তারপরে নবী সাহেব সাফাহাত চলতে থাকবে তখন সাফায়েতে উঠে আসবে জাহান্নাম থেকে মমিনের একটা জান্নাতে রাস্তা আছে যখন বেরিয়ে আসবে এর মানে এই নয় যে আপনি কাবিরা গুনা করতে থাকবেন আল্লাপ যেন সমস্ত রকমের কাবিরা থেকে সাকিরা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের আল্লাহাম তাহরিমনা আজরা হে আল্লাহ এই মৃত যে ব্যক্তি রয়েছে তার নেকি থেকে তার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করিও না মানে তার যে ভালো কাজগুলি সেগুলি আমাদেরকে করার তৌফিক দাও তাকে অনুসরণ করা তফতে আমাদের চাইতে পারো তাকে অনুসরণ করা তৌফিক দাও তারপরে মানে এই লোকের এই মৃত ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দাফনের পরে আমাদেরকে গুমরা করে দিও না এমনটা না হয় যে একে তো ইমানের অবস্থায় বিদায় করলাম কিন্তু আমরা এমনটা করিও না ওলা তদুল্লাহ না বাহ মুসলিম হাজি সহি মুসলিমের আর বা আরো চারজন ইমাম ইমাম মুসলিম ছাড়া আর চারজন মানে হ্যাঁ কে আবু দাউদ নাসাই প্রসিদ্ধ তার নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না ওয়ালাতফত আর তারপরে আমাদেরকে ফিতনাই ফেলিও না এখানে গুমরা করি না ওখানে ফিতনাই ফেলিও না ফিতনা কথাটি ব্যাপক গুমরা যে কোনো গুমরাহি কিন্তু ফিতনাটি ব্যাপক ফিতনাকে ফিতনাকে সামিল আর ধর্মীয় সামিল আর গোমরাহি দুনিয়াকে হয়তো সামিল না আঁকের ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যে কোন ফিতনা আকি দেয় আর বিভ্রান্তি আসুক আর আমলে এ বাদতবন্দিগীতে বিভ্রান্তি আসুক আর ঘাটতি আসুক হ্যাঁ হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আপনার ত্রুটি হওয়া শুরু হোক বিদাত শুরু হোক সবগুলি হচ্ছে গুমরাহ আল্লাহ তারপরে আমাদেরকে গুমরা করিও না আর রয়েছে ফেতনাই ফেলিও না একটা লোকে ভালো অবস্থায় আলহামদুল্লা বিদায় করে দিলেন কিন্তু তারপরে দুনিয়ার ফেতনা নারীর ফেতনায় পড়লেন তো ধর্মীয় ফেতনাও শুরু হইল কিন্তু এমন কিছু ফিতনা আছে যেগুলি হয়তো আহ ধর্মীয় ফিতনা নয় কিন্তু দিনী দুনিয়ার ফিতনা যেমন জালেম মেরজুল মত্যাচার শুরু হয়ে গেল মত্যাচার শুরু হয়ে গেল আজকে যে অবস্থা বার্মাই হচ্ছে সিরিয়ায় হচ্ছে ইরাকে হচ্ছে ফিলিস্তিনে হচ্ছে আফ্রিকায় হচ্ছে বিশ্বের কোথাকার কথা বলব হান আল্লাহ ভারতে জুল অত্যাচার হচ্ছে এমন কোন জায়গায় নেই মনে হয় ইলামা সাহা আল্লাহ যেখানে মুসলিমদের উপর হয় বাহিরের শত্রু ইহুদিনা সারা কাফের হিন্দু বুদ্ধিস্ট অথবা ঘরের শত্রু যেগুলো ইসলামের লেবাস পোশাক পরে আছে কিন্তু এরা ইসলামের দুশ্মন সাহাবাইকেরামদের তাদের জুল অত্যাচার হচ্ছে আল্লাহ ফখরবুল আলমিন এই জুলমের যেন দ্রুত অবসান ঘটান আল্লাহ রব আলমিন এই দুনিয়ার ফিতনা থেকে মুসলিম আহলিস জামাত কোরআন সোনান অনুসারী মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন আল্লাহ রব তাদের জানের হেফাজত করেন মালের হেফাজত করেন ইজত আবরুর হেফাজত করেন আল্লাহ রাবুল তাদের বাড়িঘরের হেফাজত করেন আর জালেমদের কি আল্লাহ পাক ধ্বংস করেন জালেমদের কি আল্লাহ পাক ধ্বংস করার জন্য আল্লাহ যেন সত্যিকার মুজাহিদ পয়দা করে দেন সত্যিকার আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহর রবুল্লা সৎ নেতা যেন পয়দা করে দেন যার নেতৃত্বে মুসলিম ওম্মাহ কোরআন সোনা ভিত্তিক রাস্তা খুলে দাও আল্লাহ এই রাস্তায় অংশ নেওয়ার তো আল্লাহটি এক লাইনের শেষ করে দিচ্ছে থেকে দোয়া করবে আন্তরিকতার সাথে দোয়া করবে এই দোয়া কোথায় করবেন দোয়ার একটা ক্ষেত্র হচ্ছে জানাজার ভিতরে এটা হচ্ছে আসল ক্ষেত্র এজা সাল্লাহ আলমাই সাল কথা চলছে জানাজার ভিতরে আপনি দোয়া করবেন তাহলে জানাজার ভিতরে সুরা আল্লাহর কোনো আর তারপরে নবীকার সেই জন্য পড়লেন আর তারপরে যে দোয়াগুলি আসলো বা এইরকম দোয়া আরো কিছু রয়েছে সেই দোয়াগুলি দোয়াই মাসুরা করাই ভালো কিন্তু আল্লাহ বলছেন যে দোয়াই মাসুরা ছাড়াও যদি কেউ কোন দোয়া মাইয়েতের জন্য করতে চাই তো জায়জ রয়েছে কারণ আল্লাহর সাথে কথা বলছে আল্লাহর সাথে কথা বলছে এই খেতে দোয়া মাস সীমিত থাকতে হবে এমনটা জরুরি নয় না বিশ্বাস বলেছেন তোমরা আন্তরিকতার সাথে দোয়া করো এখলাসের সাথে এমন না যেটা অন্য আমার আপনজন না যে কোনো মুসলিম ভাই বোনের যেন দোয়া করেন এখলাসের সাথে দোয়া করেন আপনি আন্তরিকতার সাথে যেন আপনার বাপ মারা গেছে আপনার মা মারা গেছে হ্যাঁ মুসলিম ভাই বোন মারা গেছে আপনার বাপ মারা গেলে মা মারা গেলে আপনার ছেলে মারা গেলে আপনার মেয়ে মারা গেলে আপনার স্ত্রী মারা গেলে যেমন আল্লা আলবানী বলছেন হাজা সানাদ হাসান হাদিস টি হচ্ছে হাসান বাইর সান হাসান দুয়ার আরেকটি ক্ষেত্র রয়েছে দুয়ার আর একটি ক্ষেত রয়েছে মাইয়ের দাফন করার পরে করিম সাল বলেছেন যে এখন জন্য খুব বেশি বেশি দোয়া করো হ্যাঁ সারুল্লাহ তসভিদ এর জন্য সারুল্লাহ তসভিৎ এর জন্য দৃঢ়তা আল্লাহর কাছে কামনা করো দৃঢ়তা দোয়া করো আল্লাহ তাকে অটল রাখো জবাব দেওয়ার তৌফিকে দাও যেন মনকেনাকিরে জবাবদি ফাইনাহ তাকে জিজ্ঞাসাবাদ করা একসাথে করতে বলেছেন তাহলে তার বাচনিক হাদিস দিয়ে এটা প্রমাণ হয় না যে নবী সালাম একসাথে দোয়া করতে বলেছেন যে এমাম মুরব্বি সাহেব আলেম সাহেব দোয়া করবেন আর বাকি সব আমিন আমিন বলবেন এই তরিকা নবীর কোনো কথাতেও নেই কৌল হাদিস বাচনিক হাদিস ও নেই আর নবী সালামের হাদিস কর্মেও নেই আমলেও নেই যে নাম দোয়া করছেন কবর সামনে করে অথবা কিবুলা সামনে করে যে রকমই হোক আর সবাই আমিন আমিন বলছে একটিও নজির নেই সুতরাং এই যে তরিকাটি আমার দেশে চলছে চলছে না চলছে না এটি সন্ন্যত নয় এটি বিদাত এটি সন্নতের খেলাফ কাজ তাহলে দোয়া যে করতে বলা হয়েছে জানাজা আপনার জন্য খোলা আছে আপনি আলমোহাল্লা চলে যান কবরস্থানে দেখতে পাবেন আর যদি সেখানে না সময় সুযোগ পান তাহলে কখনো কখনো মাঝে মধ্যে যে মসজিদ দামামে জানাজা হয় জানাজা পড়বেন বেশিরভাগ জানাজা আসরে থাকে কখনো মাগের থাকতে পারে জোহরেও থাকতে পারে জোহরে থাকে কিন্তু আসরে থাকে বেশিরভাগ জানাজা নামাজ আর তারপরে ওই দিন সময় করে চলে যাবেন জানাজা আর ওখানে গিয়ে দেখবেন যে আরবরা কি সন্নাতের তরীকাতে কাফন দাফন করে দাফন করে আর সেখানে দোয়া করে দোয়া অবশ্যই আল্লাহমার হামহু দোয়া করেন কিন্তু আমিন আমিন করছেন এরকম কোন জাহেলই করতে পারে কিন্তু কোন আলেম কোরআন হাদিসের বিনয় দলিল করবে না আল্লাহর আলম যেন এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং সন্নাতায় আমল করার তৌফিক দান করেন এখন শেষখানে শুধু বলব যে তকবীর তাহরিমা দিলেন জানা যায় তারপরে কি পড়বেন সুরাফা করবেন আউজ বিসমিল্লা পড়ার পরই তারপরে দ্বিতীয় তকবির দিবেন দ্বিতীয় তকবির পরে কি করবেন হ্যাঁ নবীকারিমের পর সলাৎ পেশ করবেন সলাত ইব্রাহি যেটা নামাজে পড়ছেন সলাতে পড়ছেন আল্লাহ মোসল্লাহ মোহাম্মদ ইন্নকিদুম মজিদ আল্লাহবিক মজিদ পর্যন্ত ঠিক আছে তারপরে তৃতীয় তকবির দিলেন তারপরে কি বলবেন এই দোয়া গুলি পড়বেন আল্লাহমাই আল্লাহ একজন যদি আল্লাহ ওয়া ফেম মহিলা যদি হয় আল্লাহম্লাহা করে দিতে পারেন তো ভালো আর নাও যদি করেন তো ব্যক্তি হিসাবে হু দিয়েই চলবে আপনাকে এত গিয়ার চেঞ্জ করার কষ্ট করা লাগবে না কোন প্রয়োজন করে দিয়ে চলতে পারে ইন্নামাল নিয়াত বিনিয়াত নির্ভর করে মানুষের নিয়ে আমি আপনি সকলের জন্য দোয়া করছেন অথবা মহিলার জন্য অসুবিধা নেই এইভাবে সেই দোয়াগুলি এমন কিছু পড়ার কোন কিছু কিছু ফুকার আখরাত সালাম ফিরেন কিনা কোন দলিল নেই যার ফলে এই সব কথা দলিলবিহীন কথার পিছনে ছুটবে দলিলবিহীন কথা যে কেউ বলতে পারে চতুর্থত্বক বির দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একদিকে সালাম ফিরারও হাদিস রয়েছে যার উপর আমল সৌদি আরবে রয়েছে আর যদি দুই দিকেও সালাম ফিরেন তারও হাদিস রয়েছে যেমন এই কিতাবটিতে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ অনুবাদ হয়েছে ঢাকায় চেপেছে যদি আপনার সংগ্রহ করতেন খুব সুন্দর কিতাব জানাজার ওপর চাইতে সুন্দর কিতাব আমার জানাজ জানা নেই সুতরাং এই কিতাবটা সংগ্রহ করতে পারেন বাংলা ভাষা বিশেষ অনেক কিতাব রয়েছে কিন্তু কথা হচ্ছে যদি বাংলায় চান তো এই কিতাবটা করতে পারেন